আবু বার্জাহ হ্রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম পূর্বে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন